তারপরে আর যোগাযোগ নেই কেননা জঙ্গিপুরে মোহিত থাকেন আমি এদিকে নক্ষত্র করছি কিন্তু নাটক এই হবে সময় মোহিতের সঙ্গে দেখো একটি নাটক লিখেছেন দীপেন সেনগুপ্ত যিনি ওই কাপু খেলা টেলা ইত্যাদি কোথায় আমি তো পড়লাম মৃত্যু সংবাদ আছে আমার কাছে আচ্ছা মানে কিছু মাথা মন্ডলটাই বুঝতে পারলাম এবং তখন অনেকেই এই নাটক মানে সমুদ্র সবাই দেখেছেন এই এবং সবাই খুব আকর্ষিত করেছেন নাটকটা সবচেয়ে মজার ব্যাপার নাটক হয়তো তখন অনেকেই বুঝতে পারতেন না ঠিকই কেন নাটকটা বেশ কঠিন নাটকই ছিল কিন্তু দর্শক উঠতে পারতেন না আচ্ছা শেষ মুহূর্ত পর্যন্ত এবং এই আহ কথাবার্তাও আমি শুনেছি যে শ্যামল নাটক তো ন্যাশনাল লাইব্রেরিটা ঘুরে যেও তাহলে বুঝতে পারবে নাটক হলে পরে আমার ব্যাপারটা এইরকম একটা মনে হতো আর কি সংবাদ হবার পর এক ধরনের একটা থিয়েটারে নাড়া অন্য একটা কি করে হয় এর আগে একটা কথা বলি অজিতেষ আমার বন্ধু লোক ছিলেন তা প্রায় আমরা সামনাসামনি তো এইসব গল্প অনেক সুন্দর সবাই একটি নাটকগুলো উনি বললেন যে এই দেখে বললেন যে দেখুন আপনার মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে এই সমস্ত বই আপনি পড়ছেন এরকম বই ছয় লেখা আচ্ছা আমার তার পরের দিন আর তার আগে এই কথাটা বলে দিল আর আমি বলে গেল যদি কিচ্ছু না এটা বই গেছে আপনি কি করছেন মানে মানে আপনি একটা ইংরেজি বই ধরুন তারপর ট্রান্সলেট করুন পরে বলুন তখন বিভিন্ন কবি বন্ধুমাত্র এমনকি জলপাইগুড়ি থেকে অমিতাভ দাসগুপ্ত সপরিবার এটি কিন্তু যারা আশার ছিল তারা খুব সিরিয়াল এটা অ্যামেচার কি হবে কটাই লোক আসবে যাকে যেখানে বেড়েছে বসিয়ে দিয়েছে এইবার সিট নাম্বার যখন আসছে তখন তাদের এই আপনি উঠে আসুন আপনি এই করতে করতে একটা হাউসের মতো হচ্ছে আমি প্রথম যেখানে এই এইরকম একটা হওয়ার পর আমি নাটক শেষ করে বাড়িতে আসার পর অজিৎ এসে বললেন আমি চকছি আমি যা গিয়েছিলাম একটা প্রোডাকশন এইরকম হতে পারে এই আমার হ্যাঁ আমি নাটকটা পড়ে আমি কিছু বুঝতে পারিনি আমার কোনো রকম ইমপ্রেশন কিছু তৈরি কিন্তু এই নাটকটা দেখার পর আমি বুঝছিলাম যে মানে ভালো লাগলো এবং নাকি নাটক এটা না এটা তখন আমার একটা মনে হচ্ছিল বিদেশে যে বিভিন্ন রকম ফর্ম নিয়ে কাজ এইগুলো কিছু কিছু তাহলে এ থেকে আমরা নতুন করে আমাদের দেশের সঙ্গে মিলিয়ে একটা আলাদা কিছু তৈরি করতে পারি কিনা অর্থাৎ এই ফর্মগুলোর সঙ্গে তো কোনো পরিচয় নেই আমি বিদেশি নাটক যদি করি আজকের শেক্সপিয়ারের নাটক যদি ডাইরেক্ট করি তাহলে একটা শেক্সপিয়ারের সাহিত্যের সঙ্গে আমি দেশে মানুষের একটা মেলবন্ধন ঘটিয়ে দিতে পারলাম মানে যোগাযোগ ঘটিয়ে দিতে পারলাম আমরা সেই সাহিত্যের যতটা সম্ভব তার রসটা পাওয়া যায় পেলেন বা একটা নাটক নাটক করি সেই সাহিত্যের সঙ্গে এখানকার সাহিত্যের একটা মোটামুটি তা আমি যদি সেই কিছু কিছু মোটামুটি একটু অ্যাপসার্ড অঙ্গিত নাটক ছিল পুরোপুরি অ্যাপসার্ড নয় যে কারণে আমি এই নাম দিয়েছিলাম কিমিটিবাদি মানে শব্দ হ্যাঁ আমি যখন এখানে এইটা করলাম তারপরে এবং আমি করিনি আমি যখন মৃত্যু সংবাদ করলাম তারপরেজিৎ শুরু কর তাহলে এই যে নতুন ধরনের অন্য ধরনের থিয়েটার এই থিয়েটার কিন্তু শুরু হলো এই তিনটে নাটক নিয়ে আমরা একটা বলতে চাইলাম যে এরপরে একটা খুব দুঃখজনক অজিতেশ বন্দ্যোপাধ্যায় একটি মৌলিক নাটক লিখলেন নাটকটার নাম সওকটা উনি বললেন যে আমার অন্য যেসব নাটকগুলো পপুলার সেগুলো ছাপুন তাতে আমার ভালো ব্যবসা হবে কারণ ব্যবসা যেহেতু ছাপছি না আসলে ভালো নাটক ছাপা হোক ভালো নাটকের পাঠক তৈরি এই জন্যে এই নাটক আমার চলবে কি চলবে না আমি জানি না কারণ কয়েকটা নাটক এরকম করেছিলাম যা সাহিত্য মূল্য এই নাটকটা আবার আমি অভিনয় করব বলে ওর একটা নিয়েছিল এবং এটা নিয়ে চূড়ান্ত যখন হয়ে যায় ঠিক সেই সময় নামদিকার থেকে অবজেকশন নামদিকারেটারি ছিলেন অসিত বন্দ্যোপাধ্যায় যে কোনোভাবেই হোক অজিতের শহরে একটু বিপদে নতুন নাটক হবে ইত্যাদি এরপরে সেই নাটকটা যদি না হয় একটা পুরোনো নাটক নিয়ে সেই সোভেনিটা করতে পারি না সেটা তারিখ ঘোষণা করা হয়ে গেছে সব সেই মুহূর্তে এটা জানানো আমি তাও বললাম যাই হোক সেটা আমি শেষ মুহূর্ত পর্যন্ত করতে পারলাম না তখন আমি আর সাত আট দিন বাকি আছে কেন আপত্তি করেছিল তারা বলছিল যে আমরা করবো ্য এবং অ কারণে নক্ষত্র আর কোন দিন সদাগঠ করবে না আর কিছু লিখিনিটা আমাদের বলতে হয়েছিল যে ya da নিজের কাছে কতগুলো ব্যাপার তৈরি কেন আমি তো খানিকটা শুনেছি খানিকটা ঘুমিয়ে পড়েছি এরকম আর সঙ্গে সঙ্গে আমরা ঠিক বললাম তার চরিত্র তাতে আছে এটা একটা এবং রাতারাতি প্রায় তিন দিনের রিহার্সাল ভালোভাবে পার্জন হয় বা সেই পোশাক তৈরি হচ্ছে বা হচ্ছে করে এরকম একটা অবস্থা পরে অভিনয়টা হলো আহ তারপরে নাটক হলো এইটা হলো এক ওই যে আমরা যে প্যাটার্ন থেকে আসছিলাম তার সম্পূর্ণ ব্রেক করলাম তার চরিত্র তৈরি হচ্ছে একটা গোম খুলছে আছে গোমটা লাগাচ্ছে চরিত্রটা বদলে যাচ্ছে এইরকম ভাবে নাটকটা হতে হতে এবং রুদ্ধশ্বাসে সেই নাটক সবাই দেখলে। আমাদের এই যে দুঃখটা ছিল কথা হবে এবং একটা পত্রিকায় লিখে যে পাঁচ করে ছরের মধ্যে এই ধরনের কোন প্রযোজনা এর আগে আমরা দেখি এইরকম এই নাটকটা হওয়ার পর লম্বকর্ণ পালা তখন শুরু করলাম লম্বকর্ণ পালার লম্বকর্ণ পালা আমরা লম্বকর্ণপালাতে অনেক গান ছিল সেই গানগুলো তখন শুরু করবার জন্য আমি দেবাশিসকে ডেকেছিলাম এবং দেবাশিস গেলেন এবং পরে দেবাশিস এসে সেই সুরগুলোকে গুলোকে আর একটু মডিফাই করলেন কোনো কোনো জায়গায় এবং তিনি ট্রেনিং দিয়ে কোনো ছেলে মেয়েদের তৈরি করলেন এবং তখন আচ্ছা এর একটা খুব মজার ঘটনা আছে দেখেছেন যেমন এই প্রথম মঞ্চের উপরে এতগুলো মিউজিশিয়ান নিয়ে বসে নাটক করার চেষ্টা করা নাটকটা যখন শেষ হয়ে গেল তখন হ্যাঁ আচ্ছা সেটা কি করে কন্ট্রোল করতে হয় এই অভিজ্ঞতা আমাদের ছিল তখন তো আমি যাত্রায় যাইনি কিছুই করিনি আমাদের জানাই ছিল না যে মঞ্চের উপর অতগুলো থাকলে পরে সেগুলোর সঙ্গে অভিনয় এবং যায় তখন যে যেভাবে সাজেশন দিচ্ছে আমি প্রায় সকলের সাজেশনে কিছু কেউ বলছে মাদুরী ধারণ করো কেউ বলছে জলপোড়া খাও কেউ বলছে ঠিক আছে দেখা যাক রঙ্গনাথের থিয়েটার করলাম ওদের পুরোনো কালের জমিদার বাড়ির আমি ওদের কাছে গিয়ে যোগাযোগ করে এখন যে মোটামুটি ভাবে দর্শক আহ খানিকটা হেঁটে এনজয় করছে না আছে এটা করা যাবে ইতিমধ্যে আমাদের রবীন্দ্র সদন থেকে এটা করে は繰り返るの এবং তারপর থেকে নিয়মিত ভাবে লম্বকর্ণ পালাগুলো দিন যাবত করুন লম্বকর্ণ পর আমরা শঙ্কর আমাদের একটা অনুবাদ দিয়েছিলাম আমাদের ছন্দা শেষ পর্যন্ত বলুন না মঞ্চু তখন কালী কালী ভূমিকা পরিশ্রম করে রিহার্সাল করেছিলাম শেষ পর্যন্ত বলুন তারপরে দুটো শো করেছিলাম কি করার পর সেটা হচ্ছে দেশদ্রবি বলে একটা নাটকের মনে হয়েছিল যে পুরো সময়টা না দিলে ভালো করে থিয়েটার করা যাবে না এবং এইটা আহ করবার নানান দিক থেকে যেভাবে চেষ্টা করলাম তৈরি করেছিলাম একটা যাত্রার উপর একটা ছবি করেছিলাম বাংলা যাত্রাকার নাম দিয়ে আর সেটা কি হলো সেটা সেটা সেটা খুব বলবে না এত ব্যাপার হলো সেটা যে ভদ্রলের প্রডিউসার ছিলেন তিনি ছবিটা এত ভালো হয়েছে দেখে তিনি আর লোক সামলাতে পারলেন না তিনি আমার সঙ্গে একটা সামান্য তুচ্ছ ব্যাপার নিয়ে করে আমি অফ হয়ে গেলাম উনি আমার নামটা ক্লিক করে নিজের নামটা ওখানে বসিয়ে দিলেন ডিরেক্টর আচ্ছা এবং এটা যখন বলে দিয়েছেন যে আসলে আমি ডিরেক্টার পত্রিকার কিছু পত্রিকা তাই লিখেছি এবং কিছু পত্রিকা আমার নামটাই লিখেছি তখন ও ত্যাগিকাটে আমার নাম তখন আমি যদি হয় সেক্ষেত্রে কি করলে আমি বলতে পারি না তারপরে উনি যখন ছবিটা বিক্রি করতে যান তখন সুব্রতবাবু বলেন যে মিডিয়া তারপর একবার গিয়েছিলেন বিক্রি করার জন্য বিভাস সেইটা দেখে স্টেশনটা আপনি দেবেন না কারণ এটা খুব গরমের ব্যাপার আছে এটা কারণ নয়ন কবিদের পালা আমি তার আগেই হবে <tinyan> <tinyan> যাত্রার ছবিটা ওই অবস্থায় পড়ে রইল এরপরে আরো আমি একটা টুকটাক কাজ করে শেষ কাজ করেছিলাম ইন্দুবালা আঙুরবালা কমলা ছড়িয়া এই তিনজনের কেউ বলে না কেউ বলে এই নামে একটি ছবি করেছিলাম সেই ছবিটা খুব এক এবং এই ছবিটা তখনই সভ ছিলেন এবং দিন থেকে শুরু করে অনেকেই বামফ্রন্টে এবং সে ভদ্রলোক তার নাম হচ্ছে নেই আর নিজের যেটুকু জমানো টাকা ছিল সেটাও চলে গেছে বিক্রিও হচ্ছে না পড়ে আছে ছবিটা অনেক যাত্রাতে অনেক দলের আজকে আমি যখন তার মানে আর্থিক যে ওইটা ছিল ওইটা থেকে এখন আচ্ছা এরপরে আমি এই বছর লম্বকর্ণ পালা হই এবং এই দলটা বম্বেতে শো করতে গিয়েছিল গিয়ে সেখান থেকে আমাদের যা জিনিসপত্র ছিল সব জিনিসপত্র নিয়ে সেই ভদ্রলোকের বাড়িতে চলে যায় এবং তারা নিজেদের নক্ষত্র বলে এবং আমাদের কাগজপত্র ছিল তো সেই মনোগ্রামে ওগুলো লাগিয়ে দেখল এবং ওরা একটা তারপরে ওরা ওরা আইনগত ভাবে বিভিন্ন চেষ্টা চেষ্টা করে বুঝেছেন যে আসলে ওরা করতে পারবেন তখন ওরা ছোট্ট করে একটা নব এই নব নক্ষত্র বলে তারপরে আর এদের কোন খবরা আমি পাইনি এখন নক্ষত্র আজকে কিছু নতুন ছেলে মেয়ে তারা চেষ্টা করছিলেন তো আমি তো আর তেমন করে সময় না তার একটাই হতে পারে যদি যখন যাত্রায় গিয়েছিল। তখন উনি একটা নাটক তৈরি করে দিয়ে গিয়েছিলেন ছেলেদের দিয়ে ওই জন জন্মদিন তাতে ওর অভিনয় ছিল নাটকটা ওরা চালাতে পারেনি যদিও নাটকটা খুব ভালো হয়েছিল প্রোডাকশন যাত্রায় অভিনয় করবেন না আমি সেই কথাটা আমার তো সংগ্রহ করতে পারি তাহলে আমি এখানেই থেকে যাব আর যাত্রায় যাব না কিন্তু দেখা গেল যে সেটা হলো না তার কারণ হচ্ছে আমি অনেকদিন থেকে দূরে চলে গেছি এখন যারা এসেছে তারা এই জায়গাটা নিতে গেলে আমার যে পরিমাণ সময় দিতে হবে সেই সময়টা এখন দেওয়া মুশকিল কেননা এখন তো দায় বেড়ে গেছে সেই কারণে আবার আমাকে যাবনা যাবনা করেও এই এবছরে আবার জয় করতো দেখি যদি আবার কখনো সেরকম সুযোগ পাই কিছু অর্থ সম্পর্কে আবার হয় আবার এসে করবো কিন্তু রই গেছে এবং ওই ছেলে মেয়েরা করছে ওদের আমি যতটা পারি হেল্প করার চেষ্টা করি এখন দেখা যায় ওরা খুব হতে পারছে কারণ আমি সর্বদা থাকলে যে ব্যাপারটা হতে ওদের তৈরি করার পক্ষে তারপরে নিজেরা go to